সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহী রচিত বয়ান আহলসুন জামা আহসন জামাতার আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে এটা এমন এক কিতাব যে কিতাবটি সারা বিশ্বে প্রচারিত প্রসারিত এই কিতাবের মধ্যে তিনি আকিদিয়ার বিশেষ জিনিসগুলো তুলে ধরেছেন একটি অংশে তিনি বলেছিলেন এবং জাহান্ন দুইটাই সৃষ্ট হয়ে আছে কখনো নিঃশেষ হয়ে যাবে না কখনো ধ্বংস হয়ে যাবে না আমরা এর আলোচনায় গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম জান্নাতের কি জিনিস আল্লাহ তাহার রেখেছেন ইমানদারের জন্য আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম জান্নাতের যে স্তর বিন্যাস রয়েছে জান্নাতের সমস্ত মানুষ এক স্তরে থাকবে এরকম নয় প্রত্যেকের জন্য আল্লাহ তালা স্তর নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলে দিয়েছেন কুল্লিন দা রাজিয়া তিমা আমেলু আমেল অনুসারে আমল অনুসারে প্রত্যেকের স্তর আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা আমরা দেখেছি সুরা আর রহমানের মধ্যে আল্লাহ তালা যখনই আলোচনা করেছেন যারা আল্লাহ আল্লাহ তালকে ভয় করবে আল্লাহ করবে এই জিনিসটি যাদের আল্লাহ জান্নাতের যে এই জান্নাত দুইটির সেটার কথা বলেছেন অমিন্দিমায় জান্নাতান আর যারা সাধারণ ইমানদার তাদের জন্য আর দুটি জান্নাত রয়েছে এর তিনি সেগুলো গুণা বর্ণনা করেছেন দর্শক বিন্দু গত গতভর্গ দেখিয়ে দিয়েছি যে দুইটির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে বিভিন্ন দিক থেকে যে সেখানে गाज गिर पार्थक्यारे हुर्ज सौंदर्य से आदा बोला फल फल जिस आलदा बहुत उपाधान सारी सारी सारी जे ठेस दिए जा মানুষ আরামকে দ্বারা সেগুলো সেগুলোর যে স্তর সেগুলো যে ভিন্ন ভিন্ন মর্যাদা রয়েছে সেগুলো আলাদাভাবে তুলে ধরা হয়েছে সুরআর রহমান আল্লাহ তালা বিস্তারে তুলে ধরেছেন যে জানাতিদের একদল অনেক উপরে থাকবে আরেক দল এর থেকে নিচু পর্যায়ে থাকবে প্রত্যেককে আল্লাহ তালা সন্তুষ্ট করে দেবেন প্রত্যেককে সন্তুষ্ট করে আল্লাহ তিনি নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি সেটা করবেন এই জন্য প্রত্যেকেই তার মতো মনে করবে যে আমার মতো বুঝি আর কেউ পায়নি এরকম মনে করবে কিন্তু যারা উপরে স্তরে থাকবে তারা দেখবে যে তারা অনেক সুন্দর আনন্দের মধ্যে আছে। এবং সেই জন্য আমরা গত পর্বে এই আয়াতগুলোকে তুলনামূলক হিসাবে তুলে ধরেছি দর্শক আমরা আজকে আলোচনা করতে চাই যে রসুল্লাহ সাল্লাস্লাম নিজে কোরআন একাডেমি যেভাবে এসেছে বর্ণনা দিয়েছেন জান্নাতের দরজা স্তর সমূহ বিভিন্ন হবে এবং সবাই একস্তরে থাকবে না তিনি বলেছেন ইন্না আহলাল জান্ন নিশ্চয়ই জান্নাতিরা তারা দেখতে পাবে যারা উপরে আছে গোরফার মধ্যে বিশেষ কামরার মধ্যে যারা আছে তাদেরকে দেখতে পাবে উপরের দিকে যেমনি ভাবে তোমরা কেউ পূর্ব অথবা পশ্চিম থেকে তোমরা আকাশের তারকা আকাশের উজ্জ্বল তারকাকে সেই বিশেষ তারকাকে তোমরা দেখতে পাও যা প্রান্ত ভেদ করে যাচ্ছে সেই তারকাকে দেখতে পা কত সুন্দর তারকা যাচ্ছে এরকম যারা জান্নাতে আছে তারা উপর স্তর লোকদের এরকম দেখতে পাবে যে ওরা কোথায় আছে এরকম তাদের চোখের সামনে প্রতিভাত হবে তখন তখন রসুল্লাহ সাল্লাহামকে সাহাবাহরাম বললেন ইয়া রসুল্লাহ তিলকে মানাজি আলাইব আহম এগুলিকে শুধু নবীদের মর্যাদা অর্থাৎ যারা এরকম বিশেষ কামরা থাকবে তারাকে শুধু নবীরা তখন রসুল্লাহ সাল্লা আলাইসালাম বললেন বেলা কখনো নয় আমার যার হাতে তার শপথ করে বলছে আল্লাহর শপথ করে তিনি বললেন রিজা আলুন আহ মানু বি যারা আল্লাহর ইমান এনেছে এবং রাসুলকে সত্যায়ন করেছে এমন কিছু লোক থাকবে যারা তারাও স্থানের অধিকারী হবে অর্থাৎ শুধু নবিরা নয় বরং ইমানদারদের একটা বিরাট গোষ্ঠী ওই জায়গায় থাকবে এটাই হচ্ছে বলে দিয়েছেন। মক্রাবন আল্লাহুল মকাররাব আল্লাহ বিশেষ নৈকট্য প্রাপ্ত এই ব্যক্তিরাও সেই স্তরে অনুভূত সেই স্তরে যেতে পারবে যাদের দেখে নিচের লোকেরা মনে করবে যে আকাশের ওই দ্রুব তারা ওই উপরে দূরের সেই এত সুন্দর তারা এরা আবার কারা কিন্তু তারা নিজেরাও আনন্দে আসে কিন্তু অন্যদের ব্যাপারে তারা চিন্তা করবে এত সুন্দর উপরে তারা কারা অবস্থান করছে আমাদের জানিয়ে দিয়েছেন এই যে স্তর রয়েছে জান্নাতে স্তরের কোনটি সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল আয়লা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস যে ফেরদাউস সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস স্তর আল্লাহ তালা কোরআন একিমি বলেছেন তাদের সম্পর্কে উলকে হমুল ওয়াই সুন প্রথম থেকে সেটা বলেছেন কাদাফুল এবং আল্লাহ জান্নাতের ইমানদারদের যে কারা সফলকাম হবে যার না তোর ফেরদাউসে যাবে তাদের কিন্তু একটা বর্ণা সেখানে দিয়ে দিয়েছেন আমরা যদি কোনো সুরাই মোমনুনের প্রথমের এই আয়াতগুলো যথাযথভাবে উন্ধাবন করতে পারি আমল করতে পারি আমরা সেই স্তরে পৌঁছতে পারবো যে স্তরে নবীন সুদ্দিক সোহাদা সোয়ালাহীন এবং যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং সদ্দাকুল মুরসালিন এবং নবীদেরকে সত্যায়ন করেছে রাসুলদের সত্যায়ন করেছে কোন রকমের দিদা দ্বন্দ্ব না রেখে আল্লাহ এবং তার রসুলের কথার উপর তারা দুনিয়ার বুকে আমল করে চলে গেছে আমরা যদি আমলগুলি করতে পারি আমরা সেই সেটাই হচ্ছে জান্নাতুল ফেরদৌস রসুল্লাহ সাল্লাহাম এই জান্নাতুল ফেরদৌস স্তরের সম্পর্কে বলেছেন মান আনা বিয়াবের হি যে কেউ ইমান আনবে আল্লাহর উপরে তার রাসুলের উপরে আকাম সলাতা এবং সালাত কায়েম করবে সামার মাদা আনা এবং রানেরা আল্লাহাফিহা আল্লাহ জিহাদ করুক অথবা যেখানে তার জন্ম হয়েছে সেখানে সে মারা যাক অর্থাৎ জান্নাতে সে যাবে একটুকুর মধ্যে একটুটি সে পাচ্ছে কিন্তু এরপরে সাহাবাই কেরাম বললেন ইয়াসুল্লাহ আফ আমরা আল্লাহ যাবে তবে স্তর স্তরগুলো রেখে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে তাদের জন্য অর্থাৎ জেহাদের স্তর সাধারণ ইমানদারদের স্তরের একশো বেশি উপরে যারা জেহাদ করবে তারা উপরে থাকবে যারা বেশি জেহাদ করবে তারা উপরে থাকবে যারা আরো বেশি জিহাদ করতবে এইভাবে আল্লাহ তালা প্রত্যেকে আল্লাহর পথে জেহাদের তুলনা জেহাদের কর্ম অনুসারে জেহাদের মধ্যে সময় ব্যয় অনুসারে জেহাদের মধ্যে তাদের জীবনের জীবন ব্যয় সংগ্রাম তারা যে চালিয়েছে এটা অনুসারে আল্লাহতালা তাদের জন্য স্তর বিন্যাস রেখেছেন এই এরপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে এই যে স্তর বিন্যাস একশোটা দরজা রয়েছে মানুষ ইমানদারদের জন্য মুজাহিদদের জন্য নির্ধারণ করেছেন জেহাদ অনুসারে তার স্তর করবেন এই দরজার মধ্যে পার্থক্য শুন তিনি বলছেন মধ্যে পার্থক্য হচ্ছে এটা মা বাহিনের দরাজা তাই সামাইওয়াল আর্থ দুই দরজার মধ্যে স্তরের মধ্যে থাকবে আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য আল্লাহ আকবার একটা মানুষ আসমানের জমিন চিন্তা করতে পারে দেখতে পারে শুধুমাত্র কিন্তু এর অর্থ হচ্ছে কত ব্যাপক হবে এক একজনের জান্নাত কত বড় হবে এবং স্তর হবে কত বড় এক একজন থেকে একজন কত উঁচু হবে সেটা শুধুমাত্র আমরা এই হাদিসের অংশটুকু আমরা পড়লেই অনুধাবন করতে পারবো এরপর বলেছেন কারণ আতুলি আহ জানা কারণ সেটা হচ্ছে সবচেয়ে মধ্যম জান্নাত সবচেয়ে উপরের জান্নাত মধ্যম জান্নাত উপরের জান্নাত দুইটা একসাথে কিভাবে হলো অর্থাৎ জান্নাত শু মাঝখানে সেটা আবার উপরেও সেটা অর্থাৎ এর উপরে ফোকা আহাদিসে আসছে এর উপরে হচ্ছে আরশুর রহমান রবী ইজতের আরস হচ্ছে এর উপরে অর্থাৎ সবচেয়ে সম্মানিত জায়গা মাঝখানে আর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মাঝখানে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস এই জান্নাতুল ফেরদৌস চাওয়ার জন্য আল্লাহ তালা তার আল্লাহ তালা উৎসাহ দিয়েছেন আর মাহমুদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই জান্নাতুল ফেরদৌসের চাওয়ার জন্য আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন যখন তোমরা চাইবে সাল ফেরাদাউস আল্লাহর কাছে তোমরা ফেরাদাউস চাইবে এটা জান্নাতের মধ্যমণি এবং জান্নাতের সর্বোচ্চ জায়গা তাহলে বোঝা গেল জান্নাতের স্তর বিন্যাস রয়েছে এবং সেখানে এই দিক থেকে তার আয়তনের দিক থেকে সেটা মধ্যমণি আর উপরে লম্বার দিক থেকে সেটা সবচেয়ে উপরের এই হচ্ছে জান্নাতের সবচেয়ে সৌন্দর্যময় জায়গা এবং সবচেয়ে উঁচু জায়গা এটা কালকুব্বা যেন একটা গম্বুজের মতো হবে এবং জান্নাতেরা সেখানে থাকবে জান্নাত সে কুব সেই কুব্বা গম্বুজের মতো সেটার ভিতরে তারা অবস্থান করবে এটা বিভিন্ন হাদিস থেকে আমরা পাই অন্য এক হাদিস এরসের রসুল্লাহ সাল আলহাম এই জান্নাতের ফের জান্নাতুল ফেরদাউসের মধ্যেই তাঁর অবস্থান থাকবে সেটা নাম হবে অসিলা অসিলা জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের একটা বিশেষ মর্যাদাপূর্ণ জায়গার নাম যে ব্যাপারে রসুল্লা সাল্লাহাম আমাদেরকে বলেছেন যে তার জন্য যেন আমরা দোয়া করি যখন আজানের পরে আজান শেষ হয় তখন তার জন্য যেন এই ও সিলার দোয়া করি দোয়া করে আমাদের সুপারিশ করবেন এটা তিনি আমাদের সুসংবাদ দিয়েছেন হাদিস রসুল্লাহ সাল্লাম আবদুল্লাহিন আসলাদ বর্ণিত তিনি বলেন যে তিনি বলতে শুনেছেন ইজা আসামি তুমুল যখন মুয়াজিনকে তোমরা শুনতে শুনতে পাবে আজান দিতে হকুল উম ইসলামাই সে যেরকম বলে তোমরা সেরকম আজান দিবে আজ কথা বলবে শব্দগুলি বলবে অর্থাৎ মহাজিন বলবে আল্লাহ হকবর আল্লাহ হকবাল্লাহ হকবর আমরা বলো আল্লাহ হকবাল আল্লাহ হকবাল্লাহবাল্লাহ হকবা এইভাবে সাথে সাথে আমরা আজানের শব্দগুলি মুখে আওড়াবো সুম্মা সল্লু আলাইয়া তোমরা আমার উপরে সলাত পাঠ কর পাঠ করো অর্থাৎ সলাদটা পাঠ করবে আজান শেষ হওয়ার পরে আল্লাহ সাল্লা আলা মহম্মদ বলতে পারেন অথবা আল্লাহাল মহম্মদ আল্লাহ আল মাহমুদ বলতে পারেন অর্থাৎ রসুল দরুদ সালাদ সালাম আমরা পেশ করব তারপর রসুল কি বলেছেন আসান কেউ যদি আমার উপর একবার সালাত পড়ে আল্লাহ তালা দশ বার তার উপর সালাত পাঠ করে অর্থাৎ আমরা যদি রসুল্লাহ সাল্লাকে স্মরণ করি তার জন্য সালাদ পেশ করি আল্লাহ তালা দশ বার আমাদেরকে স্মরণ করবেন সুম্মা তারপর তিনি বলেন সুম্মা সালিয়াল ওসিলা তারপর তোমরা আমার জন্য ওসিলা চাও শিবে কিভাবে চাইবে আমরা সাধারণত সে বলে থাকি আল্লাহমাহাজি দাওয়াত ইতামা ওসালাতুল কাইম আত্মি মহম্মদ ওসিলা এই চাই দাও এটা চাওয়ার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন আমরা সেই জন্য এ রসুল্লা আমি সেই ব্যক্তি হব হমান যে ব্যক্তিও আমার জন্য ওসিলা চাইবে তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে সুপারিশ তাকে পেয়ে বসবে এই জন্য আমরা এই আল্লাহ রসুল ওসিলা চাইবে তাহলে এই অসিলা এই রসল্লা সাল্লাম পেয়ে যাবেন আর তিনিও আমাদের সুপারিশ করবেন তাহলে ওসিলাটা হচ্ছে কি ওসিলা হচ্ছে এমনিতে জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থান যেই জান্নাত যেই জায়গাটার হলো ওসিলা এই জায়গা এই জায়গাটুকু রসোল্লা সাল্লাহ আল্লাহামের জন্য আমরা আল্লাহর কাছে চাইবো এবং বোঝা গেল যে সর্বোচ্চ জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে জান্নাতের স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে জান্নাত হচ্ছে ফেরদৌস আর ফেরদৌসের সর্বোচ্চ স্তর হচ্ছে ওসিলা এই আমরা প্রত্যেক আজানের পরে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য তার জন্য আমরা এই ওসিলা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে যেন ওসিলা দেওয়া হয় এবং ওসিলা দিলে সেটাই মর্যাদিক সেখান থেকে তিনি আমাদের জন্য সুপারিশের সেখান থেকে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন সেখানে যে থাকবে সেই সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তারা তাকে দিবেন তিনি সুপারিশ করবেন এজন্য এই বেশি বেশি করে আমরা ওসিলা চাইব আল্লাহর কাছে তাহলে আল জান্নাতের স্তর রয়েছে এটা আমাদের কাছে এখন সুস্পষ্ট হয়ে গেল দর্শক বিন্দু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে জান্নাতের স্তর রয়েছে এখন আমরা আলোচনা করতে চাই জান্নাতের স্তরের সাথে সাথে জান্নাতের রয়েছে নাহার অর্থাৎ নদী নালা যেগুলো স্পেশাল আলোচনা কোরআন এবং শুনে এসেছে কীরকম হবে সেগুলো কোরআন একই বলে দিয়েছেন আল্লাহ তালা এবং অনেক কিছুই আমরা এখন দুনিয়াতে অর্থ সহ অনেক বুঝতে পারি কিন্তু তার আসল ধরন কোনো দিন বলতে পারবো না কারণ গাইবি জগতের এই জিনিসগুলো প্রত্যিকার ধরন তখন বলা যাবে যখন চোখের সামনে আসবে আর এগুলি না দেখে ইমান না দেখে যে ইমান আনছি এটাই মূলত ইমান যদি দেখে ফেলি জান্নাতে যাওয়ার পরে তখন আর ইমানের প্রশ্ন আসবে না তখন তো আমার চোখের সামনেই এসে যাবে এই এগুলো কোরআনে করিম যথাযথের আল্লাহার আর সুসংবাদ দিন যারা ইমান আনবে আমলস আলহ করবে তাদের জন্য এমন জান্নাত সমূহ রয়েছে যার নিজ দিয়ে নাহার সমূহ প্রবাহিত হয়েছে সুরা বাকারা আল্লাহ বলেছেন যারা ইমানো আল্লাহ করবে তাদের জন্য তাদের জন্য জান্নাত যার নিজ দিয়ে নাহার সময় প্রবাহিত আবার আল্লাহ তালে বলেছেন জান্নাত যা নিজ দিয়ে নাহার সময় প্রবাহিত আমরা দুনিয়ার বুকে সাধারণত নাহার বলতে বুঝি নদী নালা এবং নাহার দিয়ে সাধারণত আমাদের আমরা চোখে পড়ে নাহার দিয়ে সাধারণত পানি চলে যায় কিন্তু জান্নাতের নাহার সময় শুধু পানির হবে না সেখানে পানির হবে সেখানে মদিরার হবে সেখানে সেখানে হবে আষাঢ় মুসাফা খাঁটি মধুর হবে সেখানে দুধের হবে এই বিশ্বাসিত আলোচনা আল্লাহ তালা নিজেই করে দিয়েছেন এবং রসুল্লা আসলামটা ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমি বলেছেন যে এইগুলোতে এই নাহার সম্বন্ধে প্রবাহিত হবে কোনরা থাকবে পানি সাফি পানি খাঁটি পানি একদম স্বচ্ছ পানি কোনরা থাকবে দুধ কোনরা থাকবে মদিরা এবং যেই মদিরা কখনো কখনো মাথা বিগড়ে যায় না এবং থাকবে খাঁটি মধু থাকবে খাঁটি মধু থাকবে আল্লাহ বলছেন জান্নাতের ওয়াদা মোত্তাক যে জান্নাতের ওয়াদা করা হচ্ছে তার উদাহরণ হচ্ছে উদাহরণ হচ্ছে সেখানে কি থাকবে সেটা তিনি বলা আল্লাহ তালার উদ্দেশ্য তিনি বলছেন ফিহা আনহারন সেখানে থাকবে মিন মা ইন গাই এমন পানি যে পানি বিনষ্ট হয়নি অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ যত পানি রাখুক না কেন কিছুদিন পরে মানুষ নষ্ট হয়ে গেছে বদ্ধ পানি এই পানি তাকে পিউরিফিকেশান করো পরিষ্কার করো পরি কত কিছু দিয়ে তাকে ঠিক রাখতে হয় কিন্তু না আখ সেই জান্নাতের সেই পানি মিনমাঈন গাইরে আসেন প্রবাহিত হবে সেই নালাগুলো সেখানে পানি কোনোদিন নষ্ট হবে না ও আন্হা আরো মিললামা নিল্লামিয়া তা গাইয়ার আর কিছু নাহার থাকবে এমন দুধের যে দুধের স্বাদ কখনো বিষাদ হয়নি সাধারণ দুনিয়ার বুকে দুধ কিছুদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় সেটা সেটা আর খাওয়ার খুঁজতে থাকে না কখনো কখনো সেটা গন্ধ হয়ে যায় কিন্তু লামিয়া তাকাইয়ারম তার স্বাদ বিনষ্ট হবে না এরকম দুধের নাহার প্রবাহিত থাকবে ও আনহা রুমিন খামরুল্লা জাতিল সারবিন আর এমন কিছু এমন মদিরার নাহর থাকবে মদের নাহর থাকবে যেই মদের নহরে পান করবে তার জন্য সেটা হবে অত্যন্ত সুস্বাদু দুনিয়ার বুকে তাদের মত যারা গন্ধযুক্ত জিনিস খায় মানুষকে গন্ধ দিয়ে ভরিয়ে রাখে নিজের মাথা নষ্ট করে এরকম সেগুলো সেগুলো নামে মাত্র মদ কিন্তু সেগুলো হবে যারা পান করবে তাদের তাদের এই এই যে পানীয় সেটার কারণে তারা দুনিয়ার সমস্ত নামতের চেয়ে বেশি ভোগ করছে তাদের কাছে মনে হবে এবং সেটা হবে তাদের সবচেয়ে কর আও আনহার মানে আসালিম মুসাফা আর চতুর্থ যেই নাহরটা থাকবে সেটা হচ্ছে প্রকার যে নাহর থাকবে তা হচ্ছে खाटी मधुर खाटी मधुर नाहर खाटी मधुर महान नाहर से ये अल्लाह तला अलहम फिह मिंकुलरत সাবধান শুধু যে পানি থাকবে নাহার থাকবে তা নয় সেখানে সব রকমের ফল ফলাদি থাকবে ও মক ফেরাত আল্লাহ মগ ফেরাত রববিহীম তাদের রবের পক্ষতে ক্ষমা সেখানে থাকবে কামান হুয়া খালুন ফিনার সে কি তাদের মতো হবে যে তাকে নিক্ষেপ করা হবে স্থায়ী হবে ও চকু মান হামিম্যান তাকে গরম পানি গরম গরম উত্তপ্ত পানি দিয়ে পান করানো পানি পান করানো হবে পাকাতো যা তাদের তাদের পেটের নাড়ি ভুঁড়ি অন্ত্র পর্যন্ত সেটাকে টুকরা টুকরা করে ফেলবে একই রকম কখনো নয় কখনো একই রকম নয় তাহলে বোঝা গেল জাননাতে চার ধরনের নাহার থাকবে চার ধরনের নাহর থাকবে দুনিয়ার বুকে যে সম এই নাহারগুলো যেই দুধের পানির মদের এবং এবং মধুর এগুলোর প্রতি যে সমস্ত বিহদ আপদ আসে জান্নাতে সেই জিনিস থেকে মুক্ত থাকবে সেগুলো প্রবাহিত থাকবে কোনো রকমের সমস্যা যুক্ত হবে না তিক্ত হবে না টক হবে না অথবা গন্ধযুক্ত হবে না নাং সবগুলি থাকবে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পিউরিফিকেশান করা সম্পূর্ণভাবে স্বচ্ছ করা সে অবস্থায় সে জান্নাতের নাহরগুলো থাকবে আল্লাহ তালা কোরআনে কারিমে বিস্তারিত সেটার কথা আলোচনা করেছেন অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন যে এমন এমন খামার থাকবে যে খামার কখনো তাদের তাদের মাথা বিনষ্ট করবে না তবে জান্নাতের নাহরগুলো এই চার চারটি স্তরকে সার রকমের নাহর সেখানে থাকবে তাছাড়া জান্নাত নাহরুলা বলি দিয়েছেন ইন্না আত ইনহাকাল কাউসার আমরা আপনাকে কাউসার প্রদান করেছি ইন্নাত ইনহাকাল কাউসার এই কাউসার কি এর ফলে সুল্লাহাম বলেছেন হু আহরুন্না জান্নাতের একটি নাহারের নাম কলা قال النبي صلى الله عليه وسلم, الله الله عليه وسلم رأيتو نهران في الجنة تي جنة امي اكتو نهر دهكسي حافة قباب اللؤلؤ جار جو چار دوی پاش حدش جه مكتر مكتر قبار مطا مكتر قبار مكتر غمبو زر مطا من هذا يا جبريل امي بولا ما هذا يا جبريل جبريل يتكي قال هذا كوثر प्रदान कर रसुल्ला प्रदान चार नाहर परउसार रही है जे काउसार पानी थे हाँ प्रत्येक नबी के हाउस देवे नबी को एक हाउस आसें मूल प्रश्रवण मालिक हमें मोहम्मद रसुल्लाह सलाहअल म तर वना आगे एम मिस्टीन मधुर छे मिस्टिवर जार सुगंधि केष होना और जीता एक बार शेख है जो कोसना ए रम जिन आगे आलोचना कर जान काउसार जाना ही एक नाहर से প্রত্যেকের হাউদে এসে এসে পানি পড়বে হাসরের মাঠে তারা বিপদগ্রস্ত অবস্থায় সেই পানি থেকে পান করানোর জন্য পান আমার নবী মোহাম্মদ তিনিও আমাদেরকে সেখান থেকে পান করাবেন যদি আমরা বেদায়াতি লিপ্ত হই আমরা যদি কোনো রসুলের কথার বিপরীত ছিলি তখন কিন্তু আমরা সেখান থেকে পান করতে পারবো না এটা আমাদের জন্য শাস্তি স্বরূপ হয়ে যাবে এই জন্য আমরা বেদাহাত থেকে মুক্তি থেকে সুন্নার উপর সবসময় আমল করব এবং তাহলে সেই কাউসারের থেকে যে পানি আসবে হাউদের মধ্যে সে হাউদের পানি আমরা পান করতে পারব অর্থাৎ আমরা এটাই বুঝাতে চাচ্ছি জান্নাতে নাহর সমূহ রয়েছে এক ধরনের সাথে সাথে অতিরিক্ত একটি বিশেষ নহর রয়েছে যা মূল স্রোত শ্রেণী এবং যা আল্লাহ তালার আর্শি নিচ থেকে যা প্রবাহিত হয়েছে এবং যা ফেরদাউস ভিতর দিয়ে আসছে এবং যার একটা অংশ ছোটো ছোটো অংশ প্রত্যেক নবীর হাউদের মধ্যে কিছু কিছু যাবে যা থেকে প্রত্যেক নবীর উম্মত রাফান করতে পারবে এবং আমার নবী মোহাম্মদুর রস্লা সাল্লাহ আলসালাম যা নিয়ে গর্ব করবেন আল্লাহ তালা যার কথাটি বলেছেন কোরআন এড়তাই নায় কাউসার আমরা অবশ্যই আপনাকে কাউসার প্রদান করেছি এই কাউসার সবকিছুর সমস্ত নদী নালার মূল হচ্ছে দান করেছেন সময় দর্শক বিন্দু ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে জান্নাতের অন্যান্য বিষয়গুলো আলোচনা করব ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আলমিনামালিকুম রহমতুল্লাহ